رضا نہ قبول کریں ہم جورہ محفلے حاضر হইলাম اپنرو ولی نہ بنیا کاو کے বিদای دیں رب ارحمھما کما ربانا صبرا صلی اللہ تعالی علی ও আজি ও আতমাইন نحمد বারকাল রসল رسوله الكريم اما بعد اعوذ بالله من الشیطان الرجیم بسم الله الرحمن الرحیم قمتم خير امهاتن হু সৈল্লা যখন দুনিয়ার থেকে ইসলাম মুসলমান মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে জাহান নামে যাবে সবাই বলি না যেমনায় মানুষ নেকের কাজে আচ্ছা হয় গুনার কাজে স্বাভাবিক থাকে আসার বসার বলা শোনার তৌফিক দান করছেন এর জন্য শুক্রিয়া আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দাঁড়ে দারে কানে কানে মাহফিলের দাওয়াত চেষ্টা করা হয়েছে। অনেক অনেক লোকের সুযোগ সুবিধা থাকা তারা মাহফিল আসতে পারে নাই। কত কপাল পরা চার দোকানে আড্ডার মধ্যে লিপ্ত কেউবা বা বেহুদাক গল্প গুজাবের মধ্যে কেউবা গান বাজনার মধ্যে কপাল পড়ার মাহফিল আসতে পয়সাও খরচ হয় না কষ্টও লাগে না তা সত্য কিন্তু কপাল পরা আসতে পারে নাই হে কপালা বদনাশি তোমার চাট পরে শুরু কিছান মাহফিল তো আর কিছুক্ষণ পরে থাকবে না আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কি আল্লাহাকের বান্দা বহুত দূর দূরান্তর থেকে বহুত কষ্ট গেলে স্বীকার করে মাহফিলা হাজির হয়ে গেছে আল্লাপাকুল আলম তৌফিক না দিলে আপনি এবং আমিও কিন্তু আসতে পারতাম না যে না করিয়া। এই মাজলিস এত গুরুত্বপূর্ণ দামি মাজলিস আবু সালাম ফরমান কেন্দ্র করে আল্লাফাকাল বিভিন্ন আল্লাহ রান্তা তোমরা সাক্ষী থাকো এই মাজ খুব গুরুত্বপূর্ণ দামি মাজলিস আমরা এখানে আসছি দাও তো তাবলিগের নিসপাতে দায়ী হিসাবে এখানে দাওয়াত পৌঁছাবার জন্য আর মানাবার জন্য আসি নাই জন্য আপনারা মানতেও পারেন না আমি এখানে পুলিশ হিসাবে আসি নাই আমার কাছে ব্যাথ নাই চার্জশিটের কাগজও নাই শাস্তি দেওয়ার কোনো ব্যবস্থা নেই আমি কোরআন ও হাদিসের আদিল্লার ভিত্তিতে নকলি আপিল ডালের ভিত্তিতে কিছু নসিহাত করব উপদেশ দেব ওয়াজ করব। যদি আপনাদের যুক্তিস মেনে নিবেন শরিয়াস সম্মত হয় মেনে নিবেন আর সরিয়াতের খেলাফ যদি হয় প্রত্যাখ্যান করবেন প্রত্যাখ্যান করা জরুরি নবী আলাই সালাম ফরমান সবাই বলেন মানা যাবে না সে যেই হোক না আমার মা হোক মানা যাবে না বাবা হোক মানা যাবে না স্ত্রী হোক মানা যাবে না ছেলে হোক মেয়ে হোক নেতা হোক পীর হো উস্তাদ হোক যদি কেউ গুনা করার জন্য আদেশ করে বর্তমান জমানায় আমরা দল পুজারি হয়ে গেছি আমার দল কি বলে আমার নেতা কি বলে অথচ মোহাম্ম উচিত ছিল আমার আল্লাহ কি বলে আমার নবী কি বলে আল্লাপাকালামের আল্লাপাক বলেন নবী হ তোমার উম্মতদেরকে আমি সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে স্বীকৃতি প্রধান করলাম তোমরাই উত্তম উম্মত আগেকার জমানার মানুষরা নবীদের উম্মত ছিল জন্য উম্মতে মুহাম্মাদি উত্তম উম্মদ হিসাবে স্বীকৃতি পেয়েছে কারণটা কোথায় এতটুকু বুঝতে পারলি আজকে বয়ান হবে ঠিক না ভাই এখানে আমরা সবাই মানুষ সবাই চক্ষু আছে কান আছে নাক আছে দেখতে শুনতে প্রায় সবাই সমান ঠিক না কিন্তু সবাই কাজও এক না সবার মতো এক না সবাই ধ্যান ধারণাও এক না মানুষ তো সবাই সমান কি কথা ঠিক না মানুষ তো সবাই সমান সবাই কিন্তু মুসলমান না সবাই মোহামেন না মানুষ তো সবাই সমান সবাইকে আল্লাহ কে চিনে নাই এই আসি কেউ গুণার সাগরে হাবুডু কাজে ব্যস্ত হয়ে গেছে। সবাই তো একই জায়গায় আস কি বাবা কথা ঠিক না সবই তো জমি কিন্তু সব জমির মান এক না সবই তো ফল সব ফলের দাম এক না সবই তো মাছ সব মাসের করছেন। কেন দুইটা গুম থাকার কারণে মা মুনকার বের করা হয়েছে তোমাদেরকে মানুষদের জন্য কেন তোমরা তাদেরকে সৎ কাজের আদেশ করবে এবং সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ বলেন এই দুইটা কাজ আমাদের মধ্যে থাকার কারণে আমরা উত্তম উম্ম হয়ে গেছি কিছুটা আছে নাহিন তো নাই বরং ইনকার করি পছন্দও করি না আস্তাও আল্লাহ আমাদেরকে মাফ করে দেব একদিন এক আলমের সাথে আমার আলোচনা আলেম সাহেব বলতে আছে যে আমরুবিল কাজের আদেশ দিতে দিতে যদি লোকটা ভালো হয়ে যায় তখন এমনি তো সে খারাপ কাজ ছেড়ে দিবে আমরুবিল মারুফের মধ্যেই নাহিয়া মুন আছে এক ব্যক্তি নামাজ পড়বে খুন করবে না এক ব্যক্তি ভালো আমল করবো তো মত পান করবে না এক ব্যক্তি এবাদত করবো গুনার কাজ করবে না তাহলে আমরুবিল মারুফের মধ্যেই আছে। আমি বললাম ভাই আপনার ব্যাখ্যা খুব সুন্দর খুব ভালো ব্যাখ্যা কিন্তু আপনার ব্যাখ্যা যদি আমি মেনে নেই যে আমরুবিল মারুফের মধ্যেই নাহিয়ান মু আছে কাজই বর্ধিত ভাবে নাহিয়ানের প্রয়োজন নাই এইটা যদি আমি ভাবি বা মনে করি তাহলে মনকার হয়ে যাবে আমরুবিল মাফের মধ্যেই আছে। এই ব্যাখ্যাটা আমরা বুঝলাম কিন্তু আল্লাহাক ভালো বুঝেন নাই কেন বুঝেন নাই কারণটা কি মাহাতুফ এক জিনিস হয় ভিন্ন জিনিস হয় আমরুবিল মারুফের মধ্যে যদি নাহিয়ানিল মনকারি থাকে নাহিয়ানিল মনকারের প্রয়োজনীয়তা না থাকে তাহলে ও নাহিয়ানের মধ্যে দ্বিতীয়বার উল্লেখ করাটা আবার ভিন্ন জিনিসের প্রয়োজন কি আমি কথাটা বুঝাতে পারি লগ্য হয়ে যায় না অতিরিক্ত কালাম হয়ে যায় না আমরুবিল মারুফের মধ্যেই তো গোটা নেহিয়ানিল যদি থাকে অতিরিক্ত হয়ে গেছে আর যে কোরআনের মধ্যে লক্য আছে অতিরিক্ত আছে সেটা আল্লাহ ফকের কালাম হতে পারে না জওয়ামুল কালাম হতে পারে না কি কথা ঠিক না তাহলে আপনার দর্শন অনুযায়ী আমার ইমান থাকে না ইমানের মধ্যে ভেজাল ঢুকে আমি বললাম শোনেন বুঝতে হবে আমাদের আমাদের যেই ইঞ্জিনিয়ার যেই জিনিস তৈরি করে সেই ইঞ্জিনিয়ারই জানে এই জিনিস কোন জিনিসে চলবে এর টেম্পারেচার কত রূপ থাকতে হবে তৈর কোন জায়গার থেকে দিতে হবে এর মোবিল কোন জায়গা থেকে ঢুকাতে হবে কি পরিমাণের ইঞ্জিন চলবে না আপনাদের কথা বলেন না কেন কি দিয়া বানায় সীসা দিয়াটিভিটিভাই সীগেটিভ এর যতগুলি যতগুলি চ্যানেল আছে সবগুলি কি যেখানে ক্লিপ লাগান এটি কি বলা হয় টার্মিনাল বলা হয় বেটারি টার্মিনাল আছে না যেখানে ক্রিপ এটি কি বলা হয় ওই লালটার টার্মিনাল সীশার কালোটার টার্মিনাল একই মেটাল একই জিনিস একই ডিজাইন এখন আপনি যদি বলেন ইঞ্জিনিয়ারের কথা কে মানে কোন পাগলে মানে কোন পাগল হয়ে গেছে একই জিনিস একই ডিজাইন একই রং একই ঢং কাজে আমি নেগেটিভ এর জায়গায় পজিটিভ পজিটিভ এর জায়গায় নেগেটিভ লাগলে অসুবিধা কোথায় একই তো মেটাল একই তো জিনিস তোমার যুক্তি ঠিক আছে কি নেই যুক্তি যুক্তি ঠিক আছে কিন্তু বাস্তবতা ঠিক নেই বাস্তবতা ভিন্ন যুক্তি ঠিক দোঁটার মেটালিক সব এক টার্মিনাল দোঁটার এক দেখতে এক কিন্তু গাধা ইঞ্জিনিয়ার বলছে নেগেটিভ এর জায়গায় নেগেটিভ পজিটিভ জায়গায় পজিটিভ তোমার যুক্তি অনুযায়ী আউল ফাল দেখবা ধুয়া উঠতে আস কিছু নেই সব ধুয়া খুঁয়া হয়ে গেছে আমরা সব মাসলুক এদের মেধা এদের চরিত্র এদের অভ্যাস সম্পর্কে আমার মাওলাই ভালো জানেন আমি তো দেখতে খুবই সুখী মানুষ দাঁড়িয়ে আছে টুপি আছে লম্বা জামা আছে সব শেষ চরিত্র ঠিকা নাই মিথ্যা বলে ধোকাবাজি করে আমার মাওলায় জানে কাকে কোন মেটাল দিয়ে সৃষ্টি কর আমার আল্লাহ জানে সবাইকে নেন কাউকে নসিয়াতে কাজ হবে কাউকে লোবে কাজ হবে কাউকে কিছু ডান্ডা মারতে হবে রেখে ভালো জানেন ওস্তাদি ভালো জানেন কোন ছাত্রকে কিভাবে পড়াতে হবে সবাইকে একাইলে সব কাজ হবে না ঠিক না যত জায়গা আমারুফের কথা আসছে সব জায়গাটি নাহানেল মনকার সাথে সাথে আস কিন্তু আমাদের মধ্যে এক অংশ আছে রুহু আছে তো শরীল নাই শরীল আছে তো রুহু নেই আর মানুষ বাঁচার জন্য কয়েকটা জিনিস লাগবে শরীরের প্রয়োজন কিন্তু আমাদের মধ্যে মারুফ নেই এ তো হবে না বড় আমরা উত্তম উম্মত দুইটা জিনিসের সমন্বয় একটা হল আমরুবিল মারুফ ও নাহিয়ান মনকার ঠিক আছে না খুব ভালো মতো তো নবী আলাই সালাত আমাদের কাছে দিনের দাওয়াত নিয়ে আমরা সবাই নবী আলাই সালাম দাওয়াত নিয়ে কিসের আমরা সবাই তার উম্মত আমরা সবাই কি সবাই তার উম্মত যত মানুষ দেখেন কাফের বেঈমান সবাই তার উম্মত উম্মত দুই প্রকার উম্মতে যাবি উম্মতে দাড়ি বা উম্মতের দাওয়াত এক ওই উম্মত যে উম্মত নবী আলাই সালামের দাওয়াতের জবাব দিছে নইবসের নামাজের দিকে আসো তারা জবাব দিছে নামাজের দিকে যায় নৈবসে রোজার দিকে আসো একদল রোজা রাখা শুরু করছে নৈবসে দাড়ি রাখো একদল দাঁড়িয়ে রাখছে আর একদল হলো দাওয়াতি দাওয়াত দিছে কিন্তু দাওয়াতকে কবুল করে নাই এই হিসেবে গোটা দুনিয়ার মানুষ নবীর উম্মত আমাদের মাঝে আসেন আল্লাহর রসুল জনাবে মোহাম্মদ রসুলাম তিনি কিন্তু শুধু নবী নন তিনি রসুল ও বটে তিনি শুধু নবী নন র প্রশ্ন হয় আপনি কিভাবে বললেন নবী এবং রসুল একই জিনিস আল্লাহাকালামে পালা এখানে আল্লাফাকাল নমা মিন কবলিক আল্লাফাক রব্বুল আলমিন রসুল এবং নাবি ব্যবহার করছেন নবী এবং রসুল কিনা না। কেউ বলতেছে তাহলে রসুল কে যার উপর নতুন আসছে নবী কে যার উপর আসে নাই রসুল কে যার উপর আসে কি প্রশ্ন আসে হজরত ইসমাইল আলহ ব্যাপারে আল্লাহ বলেন রসুল তিনি রসুল এবং কি নবী অথচ সবাই এজে মা হাজর ইসমাইল আলাই উপরে কোন নতুন আসে নাই। নতুন কোন কিতাব আসেনি অল্লাফ তাকে কি বলছেন রসুল বলছেন তাহলে এর জবাব কি এতাবুল নবুয়াতের মধ্যে ইমাম তাইমিয়া রহমতুল্লাহ সুন্দর জবাব দিয়েছেন সব আকুয়া সবচেয়ে কবি এবং সবচেয়ে যুক্তিসঙ্গত এর চেয়ে নবী এবং রসুলের মধ্যে ফরকের ভালো কোনো ব্যাখ্যা কেউ দিতে পারে পারেনি সেই ব্যাখ্যাটা কি শুনবেন নাকি আপনারা মনে থাকবে তিনি বলেন নবী এবং রসুলের মধ্যে পার্থক্য হল সমস্ত নবীদের উপরে অন্যায়ের মোকাবেলা করা ফর ছিল না কিন্তু সমস্ত রসুলদের উপরে চাই নতুন শরীয়তে প্রবাক্ত হোক অথবা নাই হোক তার উপরে কোন সহিফা আসুক অথবা নাই আসুক তার উপরে কোন কেতাব আসুক অথবা নাই আসুক সমস্ত রসুলদের উপরে অন্য মোকাবেলা করা রসুলদের উপরে নাহিয়ানের মনকার ফরত ছিল কিন্তু সমস্ত নবী নাহিয়ানের মনকার ফরজ ছিল না ইমাম তেইমিয়ার রহমার এই ব্যাখ্যার চেয়ে উত্তমার ব্যাখ্যা হতে পারে না সেহেতু মুহাম্মদ তিনি কি রসুলু মুহাম্মদুর রসুল রসুল পরে দুইটা জিনিসে ফরস ছিল সেই দুইটা জিনিস কি বলেন আমরুবিল আনিল মন কে মুখস্ত করেন সব কাজের আদেশ জোরে বলেন তাহলে উম্মতে মোহাম্মদি শুধু নবীলা কাজ করলেই চলবে না উম্মতে মুহাম্মাদির জন্য নবীলার সাথে রসুল আলা কাজও করতে হবে পার্থক্য কি ইমামদের হাওলা দিচ্ছে এর বাহিরে ব্যাখ্যা দিতে গেলে কোন জায়গায় স্কাল পড়ে প্রশ্ন আসে সে কথা বলছি ঠিক না এর জন্য মনে রাখতে হবে মনে রাখতে হবে সবাই একসাথে বলতে পারলেন না এই দুইটা কাজ যার মধ্যে থাকবে সেই হইল উত্তম উম্মত নামাজ পড়তে ভালো লাগে কিন্তু ছেলেকে নামাজ পড়াইতে ভালো লাগে না বাসার টেলিভিশনটা নামাইতে ভালো লাগে না কি কথা ঠিক নাই দল সার্তে অনেক আছে পাগল হয়ে গেছে পানি খাওয়ার জন্য রসুল্লাহ জনাবাহ বছরের হিজরাত না জেহাদি না তালিমি না তস্কিয়া আমাদের মধ্যে ভেজাল ভাই ভেজাল অঙ্কে খুব ভালো রেজাল্ট করছে ইংলিশ ফেল জামনের মত গোলান্ডা কিছু নেই এরকম আছে কি নাই ইংলিশে ভালো করছে অঙ্কে ভালো করছে না রোজায় পাশ করছি দাওয়াতে ফেল দাওয়াতে ফেল তো তালিমে ফেল আরে ভাই তালিম তো ভালো আছে কিন্তু অন্যের মোকাবেলা একেবারে জিরো তো ভালো মাইনাস জিরো জিরো জিরো জিরো এমন কি গে না কি এত কিছু চলতেছে গোটা দুনিয়ার মধ্যে বাংলাদেশে এত কিছু চলে কি হইল তোমার তোমার কেন ভুটাও কেন কুচকায় না তোমার মুখ দিয়েও তুমি বলতে পারো না কারণটা কোথায় কারণটা কি বলো তোমাকে না না তোমার নিজেকে বিশাল বিশাল দায়ী মনে করতেছো আহা কি আজি কোন দিন নিয়ে আস আজকে গিয়ে দেখেন ফাজাইল আমলের মধ্যে আল্লাহ রহমতুল্লাহ প্রথম কি দিয়া সূচনা করছেন দুঃমন তোমাকে আপন মনে করে নিশ্চয় তুমি ইসলামের কোন দিতে পুরো পুরো ইসলামের দাওয়াত দাও না দেখেন আজকে গিয়া পুইলেন আজকে গিয়া পুইলেন তুমি পরিপূর্ণ ইসলামের দাওয়াত দিবা আর ইসলামের দুঃশন কল্পনা আমার নবী আলাই যারা বোসা আলামিন আর সুদ এমন কি যখন হজনা আস কে বসা বানিয়ে ঝামেলা মোহাম্মদকে ডাকো সে সমাধান দিবে সমস্ত মানুষগুলি এত শ্রদ্ধা করতো সম্মান করতো মাছ বানাইছে তুমি সত্য কথা বলবা কলেমার দাওয়াত দিবা আর ইসলামের দুশ্মনরা আবু জহিল্লার গোত্ররা অদ্ভা সাহেব আর দোসররা শয়তানের চেনারা আপোষ করিয়া ফায়দা নাকি আমাকে বলেন কত মানুষ রাস্তায় ঘুমায় সেও তো একদিন মারা যাবে কোন মানুষের ঘর নাই সেও তো একদিন মারা যাবে যে হাজার তালা মালিক সেও মারা গেছে যেই ডাক্তার প্রিসক্রিপশন করছে সেও মারা গেছে যে দোকানদার ঔষধ বিক্রি করছে সেও মারা গেছে যেই রুগী ঔষধ সেবন করছে সেও মারা গেছে নাই। যে ঔষধ নাই। কোথায় আমার বাবা গেল কোথায় আমার দাদা কোথায় ছোটবেলার খেলার সাথী যাদের সাথে একসাথে খেলাধুলা করছে এরকম অনেক সাথে আজকে এখানে দুনিয়াতে নাই আছে কিনে কলিক নাই কত বন্ধু আমার পাশে ছিল আজকে তারা দুনিয়ার মধ্যে নাই কোথায় কোথায় কোথায় রানা করছি কিছু না কিছু না কিছু না দুনিয়া কে মহাব্বাত করবে কে আমাকে শত্রু মনে করবে কে খারাপ বলবে কে খারাপ বলবে না কিছু আমার আমার আমার দেখার দেখার বিষয় না। মোহাব্বাত কি করে করে না আমার মাওলায় আমাকে ভালোবাসি কি ভালো বলা সে মাওলা কে রাজি খুশি করিয়া মাওলার কবলে যাইতে পারে আমি সব কিছুই পাইয়া গেলাম আর মাওলা কে রাজি খুশি না করিয়াও আমি কিছুই পাইলাম নাওলার কবরেজ রে বাবা আজকে কোথায় রানা করছে কি নিয়ে রওনা করছি কবে জন্ম হইলাম কবে দাঁত পরলো কবে দাঁত উঠল আবার কবে দাঁত পরিয়া গেল শুরু করলো আবার কবে দাড়ি উঠলো আবার কবে কোন তারিখের থেকে কোন রং তুলি এই কাঁচা দাঁড়ির মধ্যে কালো দাড়ির মধ্যে সাদা রং লাগানো শুরু করছে কে সুখের পাওয়ার হরণ করতে আছে কে কানকে দুর্বল করিয়া ফেলাইতে আছে কে হাতের শক্তি রহিত করতে আসে কে শরীর দুর্বল করিয়া ফেলাইতে আল্লাহ বাবা যেরকম ছাগল গুলি গোয়াল ঘরের দিকে আসতে হাকাইতে হাকাইতে কবরের দিকে নিয়ে রান্না করছে আল্লাহ তুমি মাফ করিয়া যা মানে কেউ কবরে কিনে নাই কিনে নাই কি নিয়ে রাওনা খবরদার বাবা খুব ভালো মতো বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাই এ পরীক্ষার্থী তুমি কোথায় রঙনা করছো হলে যাইতে আছি তুমি কি নিজেকে পরীক্ষা নিছো নাকি তোমার সামনে যে প্রশ্ন আসবে সেই প্রশ্নের জবাব ঠিক করিয়া হলের মধ্যে ঢুকিয়াই যাও যখন তোমার সামনে প্রশ্ন আসবে তুমি প্রশ্নই দেখবা কলম চামাইতে থাকবা আঙ্গুল কাটতে থাকবা কিন্তু খাতায় কিছুই লিখতে পারবো না হ্যাঁ আসামি কোথায় কাগজের অবস্থা কি ইজাহের কাগজের অবস্থা কি সাক্ষীর অবস্থা কি আলামতের অবস্থা কি খবরদার পরীক্ষা নিরীক্ষা না করিয়া হিসাব নিকাশ না মিলিয়া যদি জশ হাজির হইয়াই যাও যখন যাবে চাইব ওইটা চাইবে না কোথাও রবনা করছ খবর দেয় কবরের পাথেও যোগান না করিয়া কেউ কবরে যাইও না কোথাও রবনা করছো মৃত্যুর দিকে রবনা করছ ও আমার মুরব্বী বাবারা পড় দেয় মা বোনের বাবা রে দুনিয়ার রং তোমার সাইজটাকে ধ্বংস করিয়া পালাই না বাবা রং কেন আমাকে কি করা উচিত ছিল কি আমি করলাম আমার নামাজের সংখ্যা বেশি না আমার নামাজ কাজের সংখ্যা বেশি আমার পর্দার সময় বেশি না আমার বিপর্দার সময় বেশি আমার মিথ্যে বলার সময় বেশি না কোরআলা সময় বেশি আমার আমল নামায়ের সংখ্যা তোমার মাওলাই বুঝবে না যখন মৃত্যু পুজো আসার খেয়া পড়িয়া যাবে হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পাবে জাহান নামের টাস টাস করে খুলিয়া গেছে যাহ নামে আগুন ধাউ আছে। বাবারে তুমি কেন খেয়াল বিপদ দেখি বিপদ উঁচা বিল্ডিং এর আগুন কি কার আগে বের হবে পাড়া করতে গাই মানুষ বেশি মারা যায় কোনো উঁচা বিল্ডিং এর নিচের তলায় আগুন লাগলে মানুষ হুসারায় বলা লঞ্চ শুরু করলে মানুষ হুসারায় বোলায় যখন দেখবো মাঠে পৌঁছায় জমি এক হাত বাসিক মাগ্রি ভীল রঙের দিগির মতো বড় বড় দুইটা চক্ষু তার সমস্ত তাকাইয়া বলবে ভাই আজরাইল। আমার বয়স তো মাত্র ষোলো বছর আমার বয়স তো মাত্র আঠারো বছর আমি মাত্র মেট্রিক পরীক্ষা দিলাম একটু সময় দিয়া দাও আমি জীবনবার ভাবতেছিলাম একটু বুড়া হইয়া মা ওনারে বাদত করবো ভাই হাজরাইল আমি মারা গেলাম আমার তিম হইয়া যাবে মুখের মধ্যে কে খানা তুলিয়া দিবে ভাই আজ অমুক মা গিয়া নিয়াদ করছিলাম নামাজ আর কাজা করবো না রোজা আমি আর সারবোনা দাঁড়িয়ে আর কাটবো না সুদ ঘুষ না করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছ ভাই হাজর কসম আমাকে একটু সুযোগ দিয়ে দাও আমি সারা রাত্র ঘুমাবো না সারা ইবাদত আমি আল্লাহ হইয়া যাব আমাকে দাও তুয়াসালাম বলবে আমার মা কালামে পাকের মধ্যে আগে বলেন নাই আমি কার সামনে একবার হাজির হইলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না আমি আমেরিকার রাশিয়া বুলেট কেমন কিছুই ভয় করি না আর তোকে সুযোগ দেয়া হবে না তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও বাবারে তুমি আমেরিকায় গিয়াও চিকিৎসা করাও না কেন লন্ডন করা কেন যতই তোমাকে খাওয়া না কেন মাওলার থেকে তোমাকে আমাকে আর কেউ রক্ষা করতে পারবে বাবারে খেলা শেষ হয়ে গেল কিন্তু যেরকম বিদেশ মাল পাঠাবার জন্য মালকে প্যাকেট করা হয় ঠিক তোমাকে আমাকে দুনিয়ার থেকে পাঠাবার জন্য তিন টাকা মধ্যে প্যাকেট করা শুরু যাইবে কেমন যে দেখাই কে কবরের দিকে নিয়ে না করবে তখন না ফারমান বদমাস বহিমান স্বপ্নের মধ্যে চিল্লাই আর বলবে ও আমার ছেলে ও আমার বাবা ও আমার বন্ধু ও আমার ভাই তোমরা আমাকে কোথায় নিয়ে যাও সে তোদের জন্য সুদ ঘুষ চুরি ডাকাতি করিয়া পরের মাল নষ্ট করিয়া কত বড় বিল্ডিং করলাম কত সব করলাম আমার ছেলে তোর হাতেও দর্শি পায়েও দর্শি তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাস না এ আমার ছেলে তুই কি দেখো কবরের মধ্যে নিরানব্বইটা স্বাভাবিক ওই যে কবরের মধ্যে ফরমান নাফার মানের চিল্লা চিলি দুনিয়ার কোন মানুষ দিয়ে শুনতে পাইতো ওই নাফারমানকে ফালাইয়া দিয়া সবাই জঙ্গলের দিকে চলিয়া যাইতো ওই না ফারমানকে কেউ কাঁপন করতে পারতো না বাবারে এই কবরের মধ্যে এরপরে আল্লাহ করিয়া দাও জাহান নামের মধ্যে জাহান নামেরা জলতে জলতে কলিজা শুকাইয়া যাবে আ পানি পানি করে চিল্লাইতে থাকবে তাদের জবাবে আল্লাহ কালামের মধ্যে কি বলা শোনা তাদের সামনে ঘন কালো আল যুক্ত পুজের মতো পানি তাদের সামনে হাজির করা হবে ওই পানি এত গরম হবে ইয়াসবিল উজুহ জ্বালাইবে পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বলাইয়া জ্বলাইয়া পিছনের রাস্তা দিয়া জুপ জুপ করে ফলাইয়া দিবে বাবারে সহ্য করতে ফানবি কেউ তো সহ্য করতে পারব্লা বলতে পারো হুজুর গুনার কাজ আমি করব। জাহান নামে আমি আপনি এত ব্যস্ত কেন আপনি কেন আমার হাতে বায় ধরতে চান আপনার কিসের ঠেক পড়ছে বাবা তুমি বিচার করো তুমি যদি কোনো পুকুরের পাড় থেকে হাটিয়া যাও আর যদি দেখো রাখিয়াই কিন্তু না যখন তুমি বাচ্চাকে পানির থেকে তুলবা বাচ্চা তোমাকে লাড় মারবে গালি দিবে তখন তুমি বাচ্চাকে বলবো রে বাচ্চা তুমি তো বুঝো না তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে বাধা বা কারণে আমাকে খেলতে খেলতে খেলতে হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও আর তোমা বাসা পানির থেকে উঠব মজা পাইয়া বে পর্দায় মজা পাইয়া সেনায় মজা পাইয়া দুনিয়ার ক্ষমতায় মজা পাইয়া সুদে ঘুষে মজা পাইয়া গুনার মজা করতে আছে দাঁড়ানো অবস্থায় আছে আল্লাপাকে হুকুম আসবে তো একটা ধাক্কা মারবে উল্টে জাহান্ন রে বাবা দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে এ দাড়ি বাবা তুমি কি দেখো না কত দাড়ি কেমান দাড়ি রাখার আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তুমি কি দেখো নাই তুমি আগামীকাল বাঁচবা তবা করবা মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাবা বলতে সবাই মনে চায় গুনার দিয়ে ফিরিয়া ন্যাল করিয়া মাওলার জান্ন কিন্তু সবাই যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা কেমন করতে পারি না কাম কামতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে যে কোনো একজন হকানি আল্লাহ রি হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় কিন্তু পীর মুদিন ব্যবসা সেরে বেদাত হিংসা হাসা দলিতে সুন্নাত মজবুত হইয়া যাইতে আছে। গুনার কাম কলব নরম নেইয়া চোখে পানি আসতে আছে। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সার নাকের মোল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইয়া যেরকম দুনিয়ার ঘনে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তোমার এবং আমার আগুন কাজী বাবু আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কেয়ামতের ময়দানে গলা গলি মাওলায় একসাথে জান্ন ও পর্দালে মা বোনা দুই হাত তুলা মাওলার ধরে কান্দ আর মাওলার কাছে মাপ চাও কান্না না মনের বুঝরে মন একদিন এই ঘরের দরজাদের নতুন বৌইয়া মন কত মেয়েলো শরবত খাইছে কত মেয়েকে বাতাস করছে আবার একদিন এই ঘরের দিয়া মরাল কেনবে মামা করবে মামা করে ওরে মন জমা তো আরে আল্লাহ কত আল্লাহ কত সাদা আল্লাহ আল্লাহ কত বেগুনা না বলে তালবে আলিম যাদের পায় নিচে তারা পাক না বিয় আল্লাহ কত খাস খাস বন্দা নিয়ে হাত তুললাম রে মাওলা আল্লাহ আমি তো গুনাগার আমার দিকে না তাকাইয়া তোমার ক্ষমা করবাই না তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে কি পাওয়ার জন্য আসছে কি চাওয়ার জন্য আসছে আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই দুনিয়া চাওয়ার জন্য আসি নাই আল্লাহ কেউ রোজা সারিয়া মধ্যে পথিত হইয়া গেছি কেউ গাঁজা মদ পান করিয়া ফেলাইছি আল্লাহ আমরা জাহান নামের কাজ করিয়া ফেলাইছি আল্লাহ জাহান নামের কাতার আমাদের নামটা কাটিয়া দা আল্লাহ জাহান্ন হাত তোলাম যাই না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই যত মেন মমেনা যত মুজাহিদরা বলন্দ করে দাও নব্বায় আল্লাহ তুমি কবল করে নাও ربنا هبلنا من أزوازنا وذريتنا قرة عين وجعلنا للمتاقين إماما وصلى الله تعالى على خير خلقه محمد وعاله وأصحابه وأجواجه وأتباعه أجمعين ورحمنا ما